Ramadan Welcome, Welcome oh Ramadan It is Ramadan It is Ramadan It is Ramadan Priya muslim Ibunga muslim Bhaiya bunera Assalamualaikum Wa rahmatullahi Wa barakatuhu Allah subhanu Wa ta'ala শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের এই পর্বের আলোচনা টপিক রোজার সময় যেসব কাজ সুপারিশ আর অনুৎসাহিত করা হয়েছে জাকির ডাকির আসসালাম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আজকের টপিক এটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় সত্যি বলতে আমাদের অনুষ্ঠানে টপিক ইনশাল্লাহ এর সবগুলোই খুব গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লা তাহলে ড জাকির আপনাকে প্রশ্ন করা শুরু করি প্রথমেই আপনি কি আমাদের দর্শকদের বলবেন যে রোজা থাকা অবস্থায় কোন কাজগুলোর কথা সুপারিশ করা হয়েছে আলহামদুলিল্লাহ যে কাজগুলো অন্য সময়েও সুপারিশ করা হয়েছে রমজান মাসেও সেগুলো সুপারিশ করা হয়েছে তবে সেগুলো বাদে যে কাজে রোজা ভাঙ্গে কিছু কিছু কাজ সুপারিশ प्रिय नबी विशेषकर रमजान मासु क्या रमजान मैसे बोले एरक आतगुल अवहेला करबा द्वित हम देरी सम्भव सहरिरा भोर हवा ठीक आग मुहूर्ते तृतयी सम्भव इफतार कर फेला सूर्यस्तिक চতুর্থ হচ্ছে ইফতারের সময় পানি আর খেজুর খাওয়া পঞ্চম হচ্ছে ইফতার করার পরে কিছু নির্দিষ্ট দেওয়া পড়া এরপর ছয় নম্বর যখন ইফতার করবেন অন্যদেরকেও আমন্ত্রণ জানাবেন বিশেষ করে গরিব লোকদের এগুলো নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব নবী আরও কিছু কাজের কথা বলেছেন আমাদের এক নম্বর আমরা রমজান মাসে যতটা সম্ভব ভালো কাজ করার চেষ্টা করব দুই নম্বর রমজান মাসে বেশি করে পরোপকার করব। তিন নম্বর যদি কেউ আপনাকে উস্কানি দেয় আপনি রেগে যাবেন না তখন বলবেন আমি রোজা আছি রোজা আছি চার নম্বর আমরা মেসওয়াক করব অর্থাৎ দাঁতন পাঁচ নম্বর যদি সম্ভব হয় আমরা রমজান মাসে ওমরা করব। ছয় নম্বর যতদূর সম্ভব ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করবো অনুবাদ সহ পবিত্র কোরআন পড়ব হাদিস পড়ব ইসলামিক বই পড়ব সাত নম্বর হচ্ছে যতটা পারি ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করব লেকচার সেমিনার যাতে ইসলাম সম্পর্কে জানতে পারি নাম্বার 8। আমরা তখন দেখব ইসলামিক অনুষ্ঠান হতে পারে কোন ভিডিও বিভিন্ন ইসলামিক ক্যাসেট বিভিন্ন বিশেষজ্ঞের লেকচার শুনবো যাতে করে ইসলামিক জ্ঞান আমাদের বাড়ে নয় নম্বর এ সময় আমরা আনন্দে থাকার চেষ্টা করব। মন খারাপ করে থাকব না 10 নম্বর অন্যদের সাথে ভালো ব্যবহার করব এগারো নম্বর আমরা পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করব বারো নাম্বার আমরা এ সময় কাজ করব বেশ ভাবনা চিন্তা করে তারপর ১৩ নাম্বার যে আমরা এ সময় চেষ্টা করব মানুষের বিভিন্ন অন্যায় আর অপরাধ ক্ষমা করে দিতে এছাড়াও আমাদের নবী কিছু কাজের কথা বলেছেন সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যেমন ধরেন নবী বলেছেন যে রমজান মাসে তোমরা চেষ্টা করবে পাঁচাক্ত নামাজি জামাতে গিয়ে পড়ার জন্য যতদূর সম্ভব মসজিদে নামাজ পড়বে দুই নাম্বার এ সময় আমরা বেশি করে সুনত আর নফল নামাজ পড়ব তিন নাম্বার এ সময় আমরা বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করব। চার নাম্বার আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। কারণ এই রমজান মাস হচ্ছে ক্ষমার মাস পাঁচ নাম্বার বেশি করে পবিত্র কোরআন তেলাওয়াত করব। ছয় নাম্বার আমরা তারাবির নামাজ পড়ব সাত নম্বর বিশেষ করে রমজানের শেষ দশ দিন কে মাল্লা আলাদাই করবো আট নম্বর হচ্ছে আমরা ইতেকাফ করব যদি সম্ভব হয় শেষ দশ দিন আর নয় নম্বর আমরা জাকাত দেব যদি না দিয়ে থাকি দশ নম্বর সেটা হচ্ছে আমরা নিজেদের উন্নয়নের চেষ্টা করব যতটা সম্ভব হয় এগারো নম্বর লালাতুল কাদেরকে খুঁজব নাম্বার বারো মুসলিম ভাইদের ইসলা ইসলায় অমুসলিম ভাই বোনা দেব এই হল সংক্ষেপে আমাদের কাজগুলো যেগুলো রমজান মাসে করার জন্য সুপারিশ করা হয়েছে সুবাহ আমাদেরকে অনেক কাজের কথা আলোচনা করতে হবে আমি আশা করছি আর আল্লাহ তালার কাছে দোয়া করছি এই আলোচনায় দর্শকরাও যেন উপকৃত হতে পারেন পাশাপাশি আমরাও সবাই যেন উপকার পেতে পারি প্রথম ছয় কাজ নিয়ে আগামীকাল আলোচনা করব যা টপিক সেহরি ও ইফতার ইনশাল্লা যাতে করে পর্বটা উপভোগ্য হয় তারপর আপনি একেবারে শেষ যে ১৩টা কাজের কথা বললেন সেগুলো নিয়েও আমরা আগামী পর্বগুলোতে আলোচনা করব নয় রোজা থেকে শুরু করে ২২ রোজার মধ্যে আপনি মাঝখানে যে ১৩টা কাজের কথা বললেন আমরা এখন সেই কাজগুলো নিয়ে আলোচনা করব আমাদের এই পর্বে তাহলে ডা জাকির আজকে আমরা প্রথমেই যে কাজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে পরোপকার বলতে আপনি ঠিক কি বোঝাবেন আর এই মাসে মুসলিমদেরকে কোন ধরনের পরোপকার করতে পরামর্শ দেবেন মানুষের উচিত সারাজীবনে জীবনে পরোপকার করা তবে রমজান মাসে আমরা পরোপকারের সর্বোচ্চ চূড়াই উঠব আর একজন মানুষ বিভিন্ন উপায়ে পরোপকারী হতে পারে যেমন ধরেন পরোপকারের কথা বললে মানুষ ভাবে যে মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে হবে তবে এটা পরোপকার করার মতো একমাত্র কাজ না এটা হল পরোপকারের একটা অংশ মানুষকে টাকা দিয়ে সাহায্য করা পরোপকারের অন্য একটা উপায় হচ্ছে যদি জ্ঞান বিতরণ করেন যদি কাউকে সঠিক পথে পরিচালিত করেন তাহলে সেটাও এক ধরনের পরোপকার জ্ঞান দিয়ে সাহায্য করতে পারেন এছাড়াও আপনি পরোপকার করতে পারেন শারীরিক শক্তি দিয়ে সাহায্য করে কোনো কাজ করে দিলেন অথবা কিছু তুলে দিলেন এই কাজটাও পরোপকার যে কাজটা ভালো সেটাই আসলে পরোপকার যেমন ধরেন আপনি একটা চাকরি করছেন আর সেখানে একটা ভালো অবস্থানে আছেন হয়তো কাউকে সাহায্য করতে পারেন তার চাহিদাগুলো পূরণ করতে পারেন এই কাজটাও এক ধরনের পরোপকার তাহলে এই সব কাজই পরোপকারের মধ্যে পড়ে আর আমাদের নবী মোদামের একটা বলছে এটার উল্লেখ আছে সৈবুখারিতে খন্ড নম্বর এক এটা আছে বুক অব রেভুলেশনে হাদিস নম্বর পাঁচ এখানে বলা হয়েছে যে মোহাম্মদ সেল সাল্লাম তিনি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে পরোপকারী আর এই পবিত্র রমজান মাসে পরোপকারের সর্বোচ্চ চুডাই থাকবেন তিনি প্রচণ্ড বেগে চলমান বাতাসের চেয়েও পরোপকারী বেশি পরোপকারের সর্বোচ্চ চূড়াই এছাড়াও নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে হাদিস নাম্বার ৩২৩৩ সেখানে বলা হয়েছে যে বেহেস্তে এমন কিছু ঘর থাকবে যেগুলোর ভেতরটা তোমরা বাইরে থেকে দেখতে পাবে আর ভেতর থেকে বাইরেটা দেখবে এই ঘরগুলো তৈরি করা হবে তাদের জন্য যারা পরোপকারী যারা গরিবদের সাহায্য করে যারা রোজা রাখে নিয়মিতভাবে আর রাতের বেলায় নামাজ পড়ে তাহলে এই মানুষগুলোর জন্য বেহেস্তে কিছু স্পেশাল ঘর থাকবে এছাড়াও আরেকটা হাদিস সোহে হাদিস এটার উল্লেখ আছে ইবনে মাজা সাতশো যে যদি কেউ কোনো রোজদার লোককে খাবার দেয় তাহলে যে লোক খাবার খাইয়েছে সে ওই রোজদারের রোজা রাখার যে সোয়াব পাবে একই সোয়াব সেও পাবে সেজন্য আমরা মানুষকে উৎসাহিত করব অন্যদের খাওয়ানোর জন্য এই সবগুলো কাজী আসলে পরোপকার সুবাহ আমি আল্লাহর কাছে দোয়া করছি আমরা যেন পরোপকারের দিক থেকে রসুলসাল্ল্লা সাল্লামের কাছাকাছি যেতে পারি ইনশাল্লা তো ডা জাকির এই পবিত্র রমজান মাস এটা হল ক্ষমার মাস আর আল্লাহ আমাদেরকে সুপারিশ করেছেন এই মাসে আমরা যেন একে অপরকে ক্ষমা করে দিই আপনি কি এই ব্যাপারে বিস্তারিত বলবেন রমজান হচ্ছে ক্ষমার মাস আর এই মাস আমরা আল্লাহতালার কাছে ক্ষমা চাইব আর আল্লাহ আল্লাহতালা আমাদের নির্দেশ দিয়েছেন যে আমরাও অন্যদের ক্ষমা করে দেব পবিত্রকরণ এরকম অনেক আয়াত আছে যেখানে এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে যেমন সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত একশো চৌত্রিশ আল্লাহ তাল্লাহ বলেছেন যে তোমরা ক্ষমা করো আল্লাহ তাদের পছন্দ করেন যারা সৎকাজ করে তার মানে যারা ক্ষমা করে আল্লাহ তাদের পছন্দ করেন পবিত্রকরণে সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত একশো যে তোমরা ক্ষমা করো আর সৎকাজের নির্দেশ দাও এবং তাদেরকে এড়িয়ে চলো যারা অজ্ঞ এরপর আল্লাহ বলেছেন সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর বাইশ আল্লাহ বলেছেন যে তোমরা ক্ষমা করো তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন আল্লা তাল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু পবিত্র করণেশ্বর তাগাবন অধ্যায় নাম্বার চৌষট্টি আয়াত নম্বর চোদ্দ যে তোমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে কেউ কেউ আছে তোমাদের শত্রু তবে তোমরা ভালো করবে যদি তাদের ক্ষমা করো তাদের দোস্তুটি উপেক্ষা করো এবং তাদের ক্ষমা করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসীল এবং পরম দয়ালু তাহলে আল্লাহ সামান আমাদের মুসলিমদের সবাইকে উৎসাহিত করেছেন যে যতজন মানুষকে সম্ভব হয় তোমরা ক্ষমা করে দাও আল্লাহ তোমাদের ক্ষমা করবেন আর এই ক্ষমার ব্যাপারে নবীগণের জীবনী থেকে আমরা শ্রেষ্ঠ উদাহরণগুলো পাই একটা হলো একজন নবী ইউসুফ আলাহিসাল্লামের জীবনের ঘটনা আমরা জানি যে ইউসুফ আল্লা তার তাঁর দশজন সৎ ভাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো তাকে মেরে ফেলতে চাইল কিন্তু আল্লা তালা তার জীবন বাঁচালেন পরবর্তীতে তিনি হলেন মিশরের গভর্নর এক সময় যখন সব ভাইয়ের জীবন তার হাতের মুঠোই করে আছে যে তিনি বললেন তাদের উদ্দেশ্যে সুরা ইউসুফ অধ্যায় নম্বর বারো আয়াত নম্বর বিরানব্বই তিনি বললেন যে আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আর আল্লাহ তোমাদের ক্ষমা করুন তিনি শ্রেষ্ঠ দয়ালু তার মানে ইসুফ আলাইসাল্লাম তার ভাইদের ক্ষমা করে দিলেন আর বললেন আল্লাহ দয়ালু এছাড়া আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের জীবনে আমরা ক্ষমার অনন্য দৃষ্টান্ত দেখি যখন মক্কা বিজয় করলেন সেখানকার মুশ্রিকরা মক্কার মূর্তিপুজারীরা তার আত্মীয়দের মেরে ফেলেছে তার চাচাকে মেরেছে এছাড়াও অনেক সাহাবিকাও মেরেছে কিন্তু যখন তিনি সম্পূর্ণ জিতে গেলেন তখন তাদেরকে ক্ষমা করে দিলেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ নিশ্চয়ই রাসেলার মধ্যে তোমরা দেখবে উত্তম আদর্শের দৃষ্টান্ত এরপর পবিত্রকরণে সুরা ফসিলাদ অধ্যায় নাম্বার একচল্লিশ আয়াত নাম্বার চৌত্রিশ আল্লাহ বলেছেন যে মন্দকে প্রতিহত করে উৎকৃষ্ট দিয়ে তুমি হয়তো জানো না যে লোকটার মনের মধ্যে শুধু তোমার প্রতি ঘৃণা আছে তুমি দেখবে সে তোমার খুব অন্তরজ্ঞ বন্ধু হয়ে গেছে তার মানে খারাপ কাজকে প্রতিহত করবেন ভালো কাজ দিয়ে এটাই সবচেয়ে ভালো আল্লাহ এটা আবার বলছেন সুরা সুরা অধ্যায় নম্বর বিয়াল্লিশ আয়াত নম্বর সাঁত্রিশ आल्ला तर कले जा रेगे गा क्षमा पवित्रकण विभिन्न आयतर मध्यम आल्ला मानस जति के निर्देश दी तुम्हारा अन्दर क्षमा देर डर जकतारित बारे में ইন আল্লাহ আবারও দেখা হবে একটা যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জানাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহুর আলমিনের দর্শন লাভ কোরআন আদেশের উপরে আমল दे दे देख जा প্রতি রবিবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে আবু মাসুদারি রাদু আহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন যে ব্যক্তি কল্যাণের রাস্তা দেখাবে से व्यक्ति पाण ने पावे, पावे। सही मुस्लिम तृत्य खंड नेतृत्व अध्ययेदानबी चार छो प প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম এই অনুষ্ঠানে আবারও স্বাগতম রমজান অ্যাট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আমাদের আজকের পর্বে আলোচনার টপিক রোজা অবস্থায় যেগুলো সুপারিশ আর নিরুৎসাহিত করা হয়েছে পরের প্রশ্নটা হলো রেগে যাওয়ার সম্পর্কে রমজান মাসে আমরা কিভাবে রাগটাকে দমন করে রাখব লোকজন এই রমজান মাসে রোজা রাখে এ সময় তারা রাগ দেখায় এখন এই রমজান মাসে তাদের রেগে যাওয়ার কি কোনোরকম যৌক্তিকতা আছে অনেকে এই সময় অজুহাত দেখিয়ে বলে যে আমরা রোজা আছি সে জন্য আমরা তো রেগে যেতেই পারি আসলে এটা হবে উল্টোটা যদি কেউ রোজা থাকে সে তখন রেগে যাবে না কারণ আল্লা পবিত্রকরণে বলেছেন সুরাবাকারা অধ্যা নম্বর আয়াত একশো যে তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হল যেমন বিধান দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণকে যাতে করে শিখতে পারো আত্মসংযম বলা হয়েছে লা আল্লা কুম তাত্তা যাতে শিখতে পারো আত্মনিয়ন্ত্রণ তাহলে আপনি রোজা রাখছেন এজন্য যাতে রেগে না যান আপনি ঠিক উল্টোটা এটা কোনো অজুহাত হতে পারে না যে আমার ক্ষুধা লেগেছে খুব ক্লান্তি লাগছে তাই রেগে আছি আসল ঠিক উল্টোটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এই সোহাদিস্টার উল্লেখ আছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর তিন বুক ফাস্টিং হাদিস নাম্বার এক হাজার নয়শো চার আমাদের প্রিয়নবি বলেছেন যে রোজা হচ্ছে ঢাল এ সময় কোনো অশ্লীল কথা বলবে না কাউকে ধমক দিয়ে কথা বলবে না আর যদি কেউ তোমার সাথে ঝগড়া করে অথবা অস্কানিমূলক কথা বলে অথবা তোমাকে রাগিয়ে দিতে চায় তুমি তখন বলবে আমি রোজা আছি আমি রোজা আছি এই হাদিসটা আরও একবার আছেও আছে সেই বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক আমাদের প্রিয় নবী বলেছেন কেউ উস্কানিমূলক কথা বললে তুমি বলবে আমি রোজা আছি আমি রোজা আছি এই হাদিসটা সোহেব মুসলিমেও আছে অনেক জায়গায় আছে আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সোহেব বুখারিতে খন্ড নম্বর 8 বুক অব ম্যানার্স হাদিস নম্বর ছয় আমাদের নবী বলেছেন যে সেই লোক সবচেয়ে শক্তিশালী নয় যে গায়ের জোরে আরেকজনকে হারিয়ে দেয় যে গায়ের জোরে আরেকজনকে হারিয়ে দেয় সে সবচেয়ে শক্তিশালী নয় বরং সবচেয়ে শক্তিশালী হল সেই লোক যে কারো উপর রেগে যাওয়ার পরও তাকে ক্ষমা করে দেয় যে রাগ কন্ট্রোল করে তাহলে রোজা আমাদের পদ দেখিয়ে দেয় কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে আর এই রোজা আসলে এক ধরনের ট্রেনিং যে কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করবেন সুহান আমরা যদি রোজা রেখে আমাদের রাগটাকে কন্ট্রোল করতে পারি তাহলে অন্য সময় সেটা পারব ইনশাল ড জাকির এবারে আপনাকে যে প্রশ্নটা করতে চাই উমরা করা প্রসঙ্গে এই পবিত্র রমজান মাসে আপনি কি এই রমজান মাসের উমরা সম্পর্কে কোনোরকম উপদেশ দেবেন রমজান মাসে মকায় গিয়ে উমরা করার কথা যদি বলতে হয় নবী এটার কথা বলেছেন তিনি সাহাবেগণকে উৎসাহ দিয়ে বলেছেন যে তোমরা পবিত্র রমজান মাসে উমরা করবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে বুখারি খন্ড নম্বর তিন বুক উমরা হাদিস নাম্বার এক হাজার নবী বলেছেন যদি কেউ রমজান মাসে উমরা করে সেটা হবে হজ পালনের সমান তার মানে আপনি যদি রমজান মাসে উমরা করে থাকেন রমজানের যে কোনো দিনে শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে সেটা হবে হজ পালনের সমান হুম তাহলে এই রহমতের মাসে উমরা করা তো খুব ভালো একটা কাজ ডা জাকির অনেক মানুষেরই ভুল ধারণা আছে যে রমজান মাসে রোজা অবস্থায় মেসাক করা হয়েছে এ ব্যাপারে আপনি কি একটু বিস্তারিত বলবেন অনেক মুসলিম আছেন যারা ভাবেন যে রোজা থেকে মেসাক করা এটা মাকরু এটার ভিত্তি হচ্ছে একটা হাদিস এটার কথা আগেও বলেছি সহি বুখারি খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক এবং এক হাজার আটশো চুরানব্বই নবী মোহাম্মদাম বলেছেন আল্লাহর নামে বলছি যার হাতে রয়েছে মোহাম্মদের রু রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তালার কাছে কস্তুরের ঘ্রাণের চেয়েও মিষ্টি এটা শুনে অনেকে মনে করে যদি মেসওয়াক ব্যবহার করেন তাহলে রোজদারের মুখে সাধারণত যে দুর্গন্ধ থাকে সেটা আর থাকবে না সেজন্য আল্লাহ তাকে পছন্দ করবেন না এটার উপর ভিত্তি করে তারা মনে করে যে এটা মাকরু আমাদের এখানে বুঝতে হবে যখন কেউ মেসওয়াক ব্যবহার করে বা দাঁতন এটা রোজদারের মুখের সেই দুর্গন্ধ দূর করতে পারে না তাহলে যখন মেসবাগ ব্যবহার করছেন এটা দাঁতের গামকে মাসাজ করে আর দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকলে সেটা বের করে ফেলে অনেকটা টুথব্রাশের মতোই রোজদারের মুখে দুর্গন্ধটা আসে পাকস্থলী থেকে কারণ পেটে কোনো খাবার যায় না সেখান থেকে দুর্গন্ধটা আসে মেসওয়াক এটা বন্ধ করতে পারে না এছাড়া আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সোহেবুখারি খন্ড নম্বর দুই হাদিস নম্বর আটশো আমাদের নবী বলেছেন যে যদি আমার উম্মার জন্য এটা কঠিন না হয়ে যেত তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতাম যেমন অজু আবশ্যিক নবী বলেছেন এটা যদি কঠিন না হতো আমার উম্মার জন্য তাহলে আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করাটাকে বাধ্যতামূলক করতাম তাহলে এই কাজটা নবী আমাদের করতে বলেছেন রোজার সময় মেসওয়াক বাদ দিলে সে কথা বলতেন যেমন তিনি বলেছেন ওজুর সময় নাকে পানি নেয়ার ব্যাপারে হাদিসটা আছে আবু দাউদ। খন্ড নাম্বার দুই হাদিস নাম্বার দুই আমাদের প্রিয় নবী বলেছেন যে অজু করার সময় তোমরা প্রচুর পানি দিয়ে নাক পরিষ্কার করবে শুধু রোজার সময় বাদে তার মানে অনেক পানি দিয়ে নাক পরিষ্কার করাটা ভালো তবে রোজার সময়টা বেশি পানি নেবেন না কারণ ক্ষেত্রে পানি গলায় চলে যেতে পারে পেটেও যাবে মেসওয়া ব্যাপারে এমন কোন সমস্যা থাকলে নবী সেটা বলতেন যে তোমরা মেসওয়াক ব্যবহার করতে পারো তবে রোজার সময়টা বাদে তাহলে মেসওয়াক ব্যবহার করাটা হচ্ছে সুন্নত এটা সুপারিশ করা হয়েছে এটা মুস্তাহাব উপায়ে জ্ঞান আহরণ করতে পারে কোরআন পড়তে পারেন রমজানের সময় কোরআন শরীফ পড়া মুস্তাহাব আর পাশাপাশি কোরআনের অনুবাদও পড়বেন এরপর আরও পড়বেন আমাদের নবীর হাদিস আর যতখানি সম্ভব সেই বইগুলো পড়বেন যেগুলো সহিদ আমাদের নবী সোহিদ হাদিস সবচেয়ে ভালো হচ্ছে কুতুবুস্তিরা এই বইগুলোই হচ্ছে সবচেয়ে ভালো যেমন বুখারি মুসলিম সুনান হিরমিজি সুনান আবু দাউদ সুনানিসাই ইবনে মাজা এগুলো কুতুবুস্তিরা সবচেয়ে ভালো সময় কম থাকলে অন্তত প্রথম দুটো হাদিসের বইগুলো পড়েন তার মানে সোহে বুখারি আর সোহে মুসলিম যদি সময় কম থাকে তাহলে সোহে মুসলিমের ছোট সংস্করণ পড়েন অথবা বুখারির ছোট সংস্করণ অথবা পড়তে পারেন মুতাফিক যে হাদিসগুলো বুখারি আর মুসলিমের মধ্যে কমন এছাড়া আমাদের নবীর জীবন কাহিনী পড়তে পারেন ইংরেজি ভাষায় নবীর জীবন কাহিনীর উপর সবচেয়ে সেরা বই রাহিক আল মাহতুম দ্য সিল্ড নেক্টার এটা নবীর জীবন নিয়ে কথা বলছে এরপর নবীর জীবন নিয়ে আরেকটা বই মোহাম্মদুল্লাহ ইসলামের জীবনী লিখেছেন তাহিয়া আল ইসমাইল এটাও ভালো বই আমরা জ্ঞান আহরণ করতে পারি বিভিন্ন রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে যাব লেকচার শুনবো সেমিনারে যাব এতে আমাদের জ্ঞান বাড়বে এছাড়া ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলামিক লেকচার ইসলামিক অনুষ্ঠান শুনতে পারেন অডিও ক্যাসেট তারপর ইন্টারনেটে যেতে পারেন ইসলামিক ওয়েবসাইটগুলোতে যান বিভিন্ন ইসলামিক ওয়েবসাইট এভাবে আমরা বিভিন্ন উপায়ে জ্ঞান আহরণ করতে পারি আর রমজান মাসে আমরা এভাবে জ্ঞান আহরণ করে আমাদের সময় ব্যয় করতে পারি অবশ্যই এতে আমাদের উপকার হবে পাশাপাশি অনেক পুরস্কারও পাব ইনশাল্লা ইনশাল্লা আপনি যে বইগুলোর কথা বললেন সেগুলো নিশ্চয়ই বেশ কয়েকটা ভাষাতেই পাওয়া যাবে আর আমাদের মুসলিম ভাই বোনেরা পুরো পৃথিবী জুড়েই এই বইগুলো থেকে জ্ঞান আহরণ করতে পারবেন ড জাকির হোসনে সুলোক এই শব্দটার অর্থ আসলে কি আর পরিবারের সাথে ভালো ব্যবহার বলতে কি বোঝানো হয়েছে এই পবিত্র রমজান মাসে মানুষ সাধারণত অজুহাত দেয় যে সে রোজা আছে সে ক্লান্ত হয়ে যায় এ সময় তাদের ক্ষুধা লাগে তাই গোমড়া মুখে বসে থাকে তবে নবী বলেছেন এ সময় হাসি খুশি থাকতে মন খারাপ করবেন না এ সময় রোজা থাকার সময় হাসি খুশি থাকবেন বিশেষ করে পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করবেন পরিবারকে আরো বেশি করে সময় দেবেন যাতে করে আপনার সাথে তারাও রোজার পুরস্কারটা পায় অন্য মানুষের সাথে হুসনেসুলুক বা ভালো ব্যবহারের কথা যদি বলতে হয় এটা হলো পবিত্র রমজান মাস এই মাসে মানুষের সাথে বেশি ভালো ব্যবহার করবেন প্রতিবেশীর সাথে বন্ধুদের সাথে আত্মীয় সাথে ভালো কাজ করবেন সবাইকে সাহায্য করবেন সবাই মিলেমিশে আনন্দে থাকবেন আর এটা ছাড়াও আমরা আরও করবো তাফাক্কুর রমজান মাসের প্ল্যান করে রাখব যাতে সর্বোচ্চ পুরস্কারটা পেতে পারি আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন সবার সাথে ভালো ব্যবহার করতে পারি আর যেন সময় নবী মো সাল্লাইকে অনুসরণ করে চলতে পারি বিশেষ করে এই আশীর্বাদের পবিত্র রমজান মাসে এবারে আমরা অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব যে কাজগুলো অনুৎসাহিত করা হয়েছে আপনি কি সংক্ষেপে এই কাজগুলো সম্পর্কে বলবেন রোজা অবস্থায় যে কাজগুলো করতে আমাদেরকে অনুৎসাহিত করা হয়েছে এই পবিত্র রমজান মাসে রোজার সময় যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে সেগুলোকে তিনটা ভাগে ভাগ করা যায় প্রথমটা হচ্ছে সেই কাজগুলো যেগুলো রোজার বিভিন্ন শূন্যতার বিরুদ্ধে যায় দ্বিতীয়টা রোজায় যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে আর যেগুলো বছরের অন্য সময়েও নিষিদ্ধ তৃতীয়টা হচ্ছে রোজার সময় অন্যান্য যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয় ইনশাল্লাহ আবারও দেখা হবে একটা বিরতির পরে ন্লীনমুমি সিহৌস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 পৃথিবীর বড় বড়। শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যানি চার নয় जि टा tv मेल कर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 ডক্টর জাকির আপনি কি সেই কাজগুলোর কথা বলবেন যেগুলোকে অনুষ্ঠা করা হয়েছে একই সাথে রোজার সুন্নতেরও বিরুদ্ধে যায় যে কাজগুলো নবীর সুন্নতের বিরুদ্ধে যায় আমি আগে কিছু সুপারিশ করা কাজের কথা বলেছি এটা তার বিপরীত যেমন এক নাম্বার আমরা শব্দ করে নিয়ত করব না রোজা থাকার সময় নিয়তটা আমরা শব্দ করে বলবো না দুই নাম্বার। হচ্ছে আমরা অতিরিক্ত খাওয়া দাওয়া কখনোই করব না ইফতারের সময় বা রাতের বেলায় তিন নাম্বার আমরা রেগে যাব না চার নাম্বার পয়েন্ট হচ্ছে লোকজন তারাবি পড়ে খুব তাড়াতাড়ি করে একটু ধীরে পড়তে হবে এরপর পয়েন্ট নম্বর পাঁচ হচ্ছে এতেকাফের সময় আমরা গল্পগুজব করব না এবার আমাদের সেই কাজগুলো সম্পর্কে বলেন যেগুলো রমজানবাদে অন্য সময়েও নিষিদ্ধ এখন আমরা সেইগুলো সম্পর্কে জানতে চাই যে কাজগুলো এমনিতেও নিষিদ্ধ আর বিশেষ করে রমজান মাসের সময়ও কাজগুলো নিষিদ্ধ সেগুলোর মধ্যে আড়ালে নিন্দা করা উৎসাহ এক নাম্বার এটা খুব বড় গুণা দুই নাম্বার হচ্ছে মিথ্যে কথা মিথ্যে কথা বলা তিন নম্বর হচ্ছে কাউকে গালমন্দ করা চার নাম্বার অশ্লীল কথা বলা পাঁচ নম্বর হচ্ছে অহেতুক ঘুরে বেড়ানো আর আড্ডা দেয়া ছয় নাম্বার হচ্ছে মিথ্যে কাজ নাম্বার সাত হচ্ছে শোনা কোনো অন গান আর মিউজিক আট নম্বর হচ্ছে টেলিভিশনে অন বিভিন্ন অনুষ্ঠান দেখা সিনেমা দেখা 9 নম্বর হচ্ছে অনসলামিক ম্যাগাজিন পড়া আর অনসলামিক বই পড়া 10 নম্বর হচ্ছে অন ইসলামিক ওয়েবসাইটগুলোতে যাওয়া এগারো নম্বর হচ্ছে খাবার নষ্ট করা আর বারো নম্বর হচ্ছে অহেতুক বেশি খরচ করা অপব্যয় করা ড জাকির এই রমজান মাসে যে রোজা রেখেও জিহভাকে সংযত রাখে না তার উদ্দেশ্যে আপনি কি বলবেন জিহভাকে সংযত রাখতে হবে কারণ অনেক সময় আমরা দেখি যে জিহভার কারণে মানুষের যতটা ক্ষতি হয় অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অতটা পারে না এই জিভের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন এ প্রসঙ্গে অনেক হাদিস হাদিস আছে এটার উল্লেখ আছে মুসান্নফ ইবনে আবি সাহেবা খণ্ড নম্বর পাঁচ বুক অব ম্যানার্স হাদিস নাম্বার ছাব্বিশ হাজার চারশো নব্বই ইবনে মাসুদ রাদুল্লাহানহ তিনি বলেছেন যে আল্লাহর কসম দারণভাবে সংযত জিউভার যে কাম্য বন্ধু আর কিছুই নেই একই কথা বলা হয়েছে পরের হাদিসে মুসান্নভ ইবনে আবি সাইবা। খণ্ড নম্বর পাঁচ বুক অব ম্যানার্স হাদিস নম্বর ছাব্বিশ হাজার চারশো একানব্বই হজরত আবুাকর রাদেল্লাহ নিজের জিহ্বা ধরে বললেন যে এই জিনিসটাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে তার তিনি জিহার ব্যাপারে সাবধান ছিলেন সেজন্যই উঁচু অবস্থানে গেছেন আর পবিত্রকরণেও বেশ কিছু আয়ত আছে আল্লাহ বলেছেন সুরা কাফ অধ্যায় নম্বর পঞ্চাশ আয়াত নম্বর আঠারো মানুষ যে কথাই উচ্চারণ করুক তার জন্য তৎপর প্রহরী তার কাছেই আছে তার মানে আপনি যে কথাই বলেন না কেন ফেরিস্তাগণ সেটা লিখে রাখেন এরপর বলা হয়েছে পবিত্রকরণে সুরাইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর ত্রিপান্ন আল্লাহ বলেছেন আমার বান্দাদের বলো তারা সেই কথাগুলোই বলবে যা সবচেয়ে ভালো আর শয়তান অনেক সময় আমার বান্দাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে উস্কানি দেয় শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু আল্লাহ আমাদের কোরনের মাধ্যমে নির্দেশ দিয়েছেন জিহভা ব্যবহার করার সময় তোমরা সাবধান থাকবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সেই বুখারিতে খণ্ড নাম্বার 8 হাদিস নম্বর ছয় হাজার চারশো চুরাশি আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে তার হাত অথবা জিহভা দিয়ে আঘাত করবে না মুসলিম হলো সেই লোক যে অন্য মুসলিমকে আঘাত করবে না হাত বা জিহা দিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আরও বলেছেন এটা উল্লেখ করা হয়েছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর আট হাদিস নম্বর ছয় হাজার চারশো চুয়াত্তর আমাদের প্রিয়নবী বলেছেন যদি কেউ এই নিশ্চয়তা দিতে পারে যে সে তার মুখের কথাকে সংযত রাখবে অর্থাৎ জিউভার কথা এছাড়াও নিজের গোপন অঙ্গকে সংযত করে রাখবে তাকে বেহেস্তের নিশ্চয়তা দেওয়া হবে যে ব্যক্তি নিশ্চিত করতে পারবে যে নিজের জিহবার গোপনাঙ্গকে সংযত রাখবে তাকে বেহেস্তের নিশ্চয়তা দেওয়া হবে এরপর আমাদের নবী আরও বলেছেন এটা হচ্ছে সোহেব বুখারিতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর ছয় নবী বলেছেন যে যে লোক আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে সে হয় ভালো কথা বলবে অথবা চুপ করে থাকবে তার মানে যখন মুখ খুলবেন ভালো কথা বলবেন অথবা চুপ থাকবেন আর নবী আরও বলেছেন এটা আছে কয়েকটা হাদিসে খন্ড নাম্বার তিন বুক অব ফাসং হাদিস এক হাজার এবং এক হাজার চার যে রোজা হচ্ছে ঢাল রোজা আমাদের পাপ থেকে রক্ষা করে আর আমাদের আত্মনিয়ন্ত্রণ শেখায় আর সেজন্য আমরা জিউ বাকে সংযত রাখবো এটা সবচেয়ে ভালো ধন্যবাদ ডাক্তার জাকির আর আমার মনে হয় এই কাজটা আমাদের সবসময় করা উচিত শুধু রমজান মাসে নয় এবারে। প্রশ্নটাও গুরুত্বপূর্ণ রোজা রেখে মিথ্যা বলা মিথ্যা কাজ করা আমি জানতে চাচ্ছি যে এই রমজান মাসে কেউ যদি রোজা রেখে এভাবে মিথ্যা কথা বলে তার ক্ষেত্রে কি হবে যদি কেউ মিথ্যে কথা বলে বা মিথ্যে কাজ করে রমজান মাসে আমাদের নবী মোহাম্মদুল্লা ইসলাম বলেছেন এটা আছে সহিবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক যদি কেউ তার মিথ্যে কাজ আর মিথ্যে কথাগুলো বাদ না দিয়ে থাকে তাহলে তার পানাহার থেকে বিরত থাকাতে আল্লা স্বানতালার কোনো প্রয়োজন নেই যদি কেউ মিথ্যে কাজ করে আর অনবরত মিথ্যে কথা বলে যায় তার পানাহার থেকে বিরত থাকায় আল্লাহর প্রয়োজন নেই তার মানে এতে তার রোজাটা কিন্তু ভেঙে যাবে না রোজা রেখে মিথ্যে বললে রোজা ভেঙে যাবে না তবে রোজা রাখার যে পুরস্কার পাবেন সেটা কমে যাবে যদি কোনো গুণা করে থাকেন কোন মিথ্যে বলেন তাহলে তখন রোজা থাকার যে পুরস্কারটা পেতেন সেটা কমে যাবে বাতিলও হয়ে যেতে পারে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আরও বলেছেন এটার উল্লেখ আছে ইবনে মাজা খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক অনেক মানুষ রোজা রাখে কিন্তু সেজন্য কোনো পুরস্কার পায় না তারা রোজা অবস্থায় শুধু নিজেদের ক্ষুধা সংযত করে তার মানে আপনি যদি রোজা রেখে মিথ্যে কথা বলেন মিথ্যে কাজ করেন তাহলে পুরস্কারটা পাবেন না এখানে শুধু ক্ষুধাকে সংযোগ করছেন খাবার খাননি ডায়েটিং করেছেন আসল যে উদ্দেশ্য নিজেকে নিয়ন্ত্রণ করা সেটা করেননি আল্লাহ আমাদের শক্তি দিন আর সাহায্য করুন যাতে করে আমরা ভালো কাজ করতে পারি ইহকাল আর পরকাল দুই জায়গাতে উপকৃত হতে চাল পরের প্রশ্ন এই পবিত্র রমজান মাসে পেছন থেকে নিন্দা করা আর উৎস রটানোর অপকারিতাগুলো কি কি হতে পারে একটা বড় মাপের গুণা ইসলাম অনুযায়ী সে দুর্ভাগা যে সামনে আর পেছনে মানুষে নিন্দা করে আর আল্লা পবিত্রকরণে বলেছেন সুর হজুরাত অধ্যায় নম্বর ঊনপঞ্চাশ আয়াত নম্বর অনুমান থেকে দূরে থাকো কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ আর তোমরা একে অন্যকে পেছন থেকে নিন্দা করো না তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে এরপর আল্লাহর বলেছেন যে তোমরা এটাকে ঘৃণ্য মনে করো এখানে আল্লাহ তুলনা করেছেন যে পেছন থেকে নিন্দা করে সে তার মৃত ভাইয়ের মাংস খায় এখন ভাইয়ের মাংস খাওয়াই তো হারাম এখানে আরও বলা হয়েছে মৃত ভাইয়ের মাংস মৃত কারো মাংস খাওয়া হারাম তাহলে পেছন থেকে নিন্দা করা দুই গুণ পাব শুধু ভাইয়ের মাংস খাওয়াই না এটা মৃত ভাইয়ের মাংস খাওয়া তাহলে এটা খুব বড় গুণা আর আমাদের নবীম মোহাম্মদ বলেছেন এটার উল্লেখ আছে সহিমে খণ্ড নম্বর চার হাদিস নম্বর ছয় হাজার দুশো পঁয়ষট্টি এখানে নবী মোহাম্মদ বলেছেন সাহাবিগণকে তোমরা কি জানো পেছন থেকে নিন্দা তারা বললেন আল্লাহর রাসুলি সবচেয়ে ভালো জানেন তখন নবী মোহাম্মদ সাল্লাম বললেন যদি কোনো লোক অন্যজনের সম্পর্কে নিন্দা করে তার পেছন থেকে যেটা সেই লোক হয়তো পছন্দ করবে না এটাই পেছন থেকে নিন্দা করা কারো পেছন থেকে তার সম্পর্কে বলছি যা সে পছন্দ করবে না এটাই পেছন থেকে নিন্দা করা সেখানে একজন সাহাবা প্রশ্ন করলেন যে হে রাসুল যদি পেছন থেকে বলা কথাটা সত্যি হয় যার নিন্দা করা হচ্ছে তার যদি সেই দোষটা থাকে নবী তখন বললেন যদি তোমার কথা সত্যি হয় যে নিন্দা সত্যি তাহলে এটা পেছন থেকে নিন্দা করা তা না হলে হবে মিথ্যে অপবাদ তাহলে পেছন থেকে নিন্দা খুব বড় গুন আরেকটা সোহে হাদিস এটা আছে সোনানাবু দাউদ খণ্ড নম্বর তিন বুক অব ম্যানার্স হাদিস নাম্বার চার হাজার আটশো সাতান্ন হাজরত আইসারাদ আনহা আমাদের নবীর স্ত্রী নবীর কাছে সাফিয়ার কথা বলছেন বলতে গিয়ে তিনি বললেন যে সে আকারে ছোটোখাটো নবীর সাথে সাথে বললেন তুমি যে কথাগুলো বললে এই শব্দগুলো সাগরের পানিতে মিশলে সাগরে পারে নষ্ট হয়ে যেত এরপর আরও আছে শুনান আবু দাউদে খন্ড নম্বর তিন বুক অব ম্যানার্স হাদিস নম্বর চার এখানে আনাস রাদিয়াল্লাহ আনহ বর্ণনা দিয়েছেন যে নবী মোহাম্মদ সুল্লাহ সাল্লাম বলেছেন যখন তিনি মেরাজে গেলেন তখন দেখলেন যে কিছু লোকের নক তামা দিয়ে বানানো তারা তাদের কপাল আর বুক চাপড়াচ্ছে নবী জিজ্ঞেস করলেন যে এই লোকগুলো কারা উত্তর পেলেন এরা পেছন থেকে অন্য নিন্দা করত তার মানে পেছন থেকে নিন্দা করা খুব বড় গুণা আর এই গুনা থেকে সবাইকে আমাদের সংযত থাকতে হবে আমাদের অনেকে এটা না জেনে করে থাকে তারা বুঝতে পারে না যে এটা খুব বড় গুণা এটা থেকে বিরত থাকতে হবে আর নবী নবীরাও বলেছেন এটার উল্লেখ আছে সহবুখারিতে খন্ড নম্বর আট বুক অফ ম্যানার্স হাদিস নাম্বার ছয় হাজার ছাপান্ন যে নিন্দা করে সে বেহেস্তে যেতে পারবে না এই হাদিসগুলো থেকে জানলাম আমরা সাবধান থাকবো জীবাকে সংযত রাখব বিশেষ করে পেছন থেকে নিন্দা আর কুৎসা রটানো থেকে যা জাকাল আল্লাহ আমাদের সাহায্য করুন যাতে করে আমরা ভালো কাজ করতে পারি ইনশাল্লাহ আবারও দেখা হবে একটা বিরতির পরে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 गुरुपूर्ण विषय बर्तमान विश्व हाहाकार समाधान किबीन मानुष असुस्थ हि देखते जाओनिक सभ्यत এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে সর্বোত্তম জিক্র হল ইসলামিক মূল্যবোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি समाधान परवर्ती अनुष्ठान प्रिय मुस्लिम एवं अमुसलिम भाई बनरा असलुम युष्ठने आबो स्वागत रमजान ए डेट उ जी आपस्ट चेम्बार्स আমাদের আজকের পর্বে আলোচনার টপিক রোজা অবস্থায় যেগুলো সুপারিশ আর নিরুৎসাহিত করা হয়েছে ড জাকির রোজার সময় যে কাজগুলো করতে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো এখনও আলোচনা করিনি আপনি কি এখানে অন্যান্য কাজগুলির কথা বলবেন যেগুলোকে রমজান মাসে অনুৎসাহিত করা হয়েছে রমজান মাসে অন্যান্য যে কাজগুলোকে অনুৎসাহিত করা হয়েছে সেগুলো হচ্ছে অনেক মানুষ সারাদিন ধরে ঘুমায় কারণ সারা রাত জেগেছিল শুধু নামাজ পড়ার সময়টায় ওঠে আবার ঘুমায় রাতকে দিন আর দিনকে রাত বানিয়ে ফেলে রোজা রাখার উদ্দেশ্য তো সেটা না দুই নম্বর অনেক মানুষ অলস বসে থাকে দিনের বেলায় কাজ করতে চায় না তিন নম্বর রোজা রেখে অনেক লোকজন দিনের বেলায় সময় কাটাতে চায় খেলাধুলা করে বিনোদনের মধ্যে এই সময়টাতে এমন সব কাজ করবেন যেগুলো আমাদের নবিসন চার নম্বর অনেকেই ইফতার পাটি দেয় মানুষকে দেখানোর জন্য আল্লাহ সাবাহনতাল সন্তুষ্টির জন্য না পাঁচ নাম্বার অনেকের বাসায় মহিলাদের বিভিন্ন রকম খাবার দাবার রান্না করতে বলে থাকে তারা সাহারি আর ইফতারের জন্য এতে করে রমজানের সময়টায় বাসার মহিলারা তাদের বেশিরভাগ সময় কাটাই রান্না ঘরে বসে সময় কাটানো উচিত ছিল আল্লাহ সব তালার ইবাদত করে নাম্বার ছয় যে ভুলটা মানুষ করে থাকে সেটা হচ্ছে এ সময় তারা বাড়িঘর মেরামত করার কাজেই ব্যস্ত থাকে রমজান মাসে তো আপনি ব্যস্ত থাকবেন আল্লা সাবান ইবাদত করে সাত নাম্বার যে কাজ সেটা হচ্ছে অনেক লোক সারা জেগে থাকে আর আল্লাহ সবান ইবাদত না করে তারা বিভিন্ন আনপ্রোডাক্টিভ কাজে ব্যস্ত থাকে আট নম্বর হচ্ছে যে অনেক মানুষজন তারাবির নামাজ পড়ার পর গল্পগুজবে মেতে ওঠে এটাও ঠিক না এরপর নয় নম্বর অনেক মানুষজন এ সময় ব্যস্ত থাকে কেনাকাটা নিয়ে তারা কি করে সারা রাত ধরে কেনাকাটায় ব্যস্ত থাকে দশ নম্বর হচ্ছে যে তারা সারা রাত ধরে খাওয়া নিয়েই ব্যস্ত থাকে এগারো নম্বর অনেকেই রাতের বেলায় গল্প করে বেড়ায় বাইরে ঘুরে বেড়ায় আল্লাহ সাহান তালার ইবাদত করে না এরপর বারো নম্বরটা হচ্ছে অনেকেই রমজান মাসের শেষ দশ দিনে অন্য সব কাজ বাদ দিয়ে ঈদের প্রস্তুতি নিতে থাকে আল্লাহ সন আলার ইবাদত করে না এই কাজগুলোকে অনুসাহিত করা হয়েছে আল্লাহ যেন আমাদের সামর্থ্য দেন যাতে করে আমরা এই পবিত্র রমজান মাসের সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারি ড জাকির এই আশীর্বাদের মাস রমজানে ধর্মীয় জ্ঞান তার মানে ইসলামিক জ্ঞান অর্জন করার উপরে এত গুরুত্ব দেওয়া হয়েছে কেন জ্ঞান আহরণের কথা যদি বলতে হয় পবিত্র পবিত্রকোরণে আল্লাহ মানুষের জন্য প্রথম যে নির্দেশটা দিয়েছেন সেটা নামাজ পড়া না রোজা রাখা না হজ পালন করা না সেটা হচ্ছে ইকরা আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ইকরা বা সুরা আলাক অধ্যায় নাম্বার ছিয়ানব্বই আয়াত একও দুয়ের মানে পড়ো পাট করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোকের মতো ঝুলে থাকা বস্তু থেকে তাহলে পবিত্র মানুষ জাতিকে সবার প্রথমে যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে পড়ো এখানে শুধু পড়ার কথায় বলা হয়নি বলা হয়েছে যে পড়ো তোমার প্রতিপালকের নামে তার মানে পড়া গুরুত্বপূর্ণ জ্ঞান আহরণ করা গুরুত্বপূর্ণ তবে আল্লাহ স্বানতালার জ্ঞান অর্জন করা দিন সম্পর্কে জানা সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ আর আল্লাহ পবিত্রকর্ণে বলেছেন সুরা মুজাদিল্লা অধ্যায় নম্বর আটান্ন আয়াত নম্বর এগারো বলা হয়েছে আল্লাহ স্বানা সেই সেইসব মানুষকে মর্যাদায় উন্নীত করবেন যারা ইমান এনেছে এবং জ্ঞান আহরণ করেছে পবিত্র করণেশ্বর বাকারা উদ্ধার নম্বর দুই আয়াত নম্বর দুইশো যে আল্লাহ যাকে ইচ্ছা হিকমত প্রদান করেন এবং যাকে হিকমত প্রদান করে থাকেন তাকে অনেক কল্যাণও তিনি দান করে থাকেন এবং শুধু বোধ সম্পন্ন রায় শিক্ষা গ্রহণ করে আমাদের প্রিয় নবী মহম্মদ ইসলাম তিনিও বলেছেন উল্লেখ আছে শোয়েবুখারিতে খণ্ড নম্বর এক আদেশ নম্বর একাত্তর আমাদের নবী বলেছেন যে আল্লাহ স্বানা যাদেরকে অনুগ্রহ করতে চান তাদেরকে তিনি ধর্মীয় জ্ঞানে এগিয়ে দেন মানে তাদেরকে ধর্মীয় জ্ঞান দান করেন তাহলে আল্লাহ যাদের সাহায্য করতে চান তাদেরকে তিনি ধর্ম সম্পর্কে জ্ঞান দান করে থাকেন আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে সেই মুসলিমে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর চার আমাদের প্রিয় নবী বলেছেন যে যখন কোনো মানুষ মারা যায় সে মারা গেলে তার সব কাজ শেষ হয়ে যায় শুধু তিনটা কাজ বাদে কেউ মারা গেলে তার সব ভালো কাজই শেষ হয়ে যায় শুধু তিনটা কাজ বাদে যে মানুষ অন্য মানুষকে কিছু দান করেছে যে মানুষ জ্ঞান দান করেছে অন্য মানুষকে আর যে মানুষের ধর্মিক সন্তানেরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করে তার মানে কেউ মারা গেলে তার সব ভালো কাজ শেষ হয়ে যায় তিনটা বাদে जदि क्यों दाव्य प्रतिष्ठान चालू कर सदक जारिया मानुषन के विभिन्न रकम सहाज सहित नियमित भावके जारिया अंका शिखिए थे और लोक जदिना ज्ञान शिखे नहीं तर निजे क्ये लागाय धर्म क्या मानस्य क्ये ये थको शेष्ट हम धार्मिक सन्तान जरा मृत बाबा मार्जन दआ कर ज्ञान खूब गुरुत्वपूर्ण और আল্লাহ পবিত্রক্রণে বলেছেন সুরা নাহাল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ আর সুরা আম্বিয়া অধ্যায় নম্বর একুশ আয়াতন সাত যদি তোমরা না জানো তাহলে এই ব্যাপারে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো আল্লাহ বলেছেন জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো সেজন্য যে মানুষটার জ্ঞান আছে তার অবস্থানটা অনেক উপরে সেই মানুষের পরীক্ষায় পাশ করার সম্ভাবনা বেশি যে আখেরাতে ভাল ফলাফল করে থাকে আর এই জন্যই আল্লাহ তালা জ্ঞান অর্জনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বিশেষ করে রমজান মাসে এই মাসে আমরা জ্ঞান অর্জন করব বেশি করে জ্ঞান আহরণ করব আর সেটা অন্যদের মাঝে ছড়িয়ে দেব আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন সেটা হচ্ছে মিউজিক নিয়ে অনেক মুসলিমই মনে করে যে ইসলামে মিউজিকের অনুমতি আছে এখন আপনি কি বলবেন যে নবী মোহাম্মদ সাল্লাম কি মিউজিকের বিরুদ্ধে কিছু বলেছেন মিউজিকের কথা যদি বলতে হয় এ ব্যাপারে বিশেষজ্ঞদের মতভেদ আছে যে মিউজিক অথবা গানের অনুমতি আছে কিনা না আর পবিত্রকরণে কোনো আয়াত সরাসরি মিউজিককে নিষেধ করেনি তবে কিছু নির্দেশ আছে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরালুক মান অধ্যায় নম্বর নম্বর ছয় বলা হয়েছে যে মানুষদের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশত আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অসার বাক্য ক্রয় করে আর এভাবে মানুষকে দূরে নিয়ে যায় আল্লাহ সবানাত আলার পথ থেকে তারা আল্লাহ প্রদর্শিত পথ ঠাট্টা বিদ্রুপ করে এদের জন্য রয়েছে খুবই অবমাননাকর শাস্তি পবিত্রকরণের তফসির পড়লে আপনারা দেখতে পাবেন এই যে অসার বাক্য জ্ঞান বহির্ভূত অর্থ ছাড়া এটা বোঝাচ্ছে অনসলামিক গান আর বিভিন্ন বাদ্যযন্ত্রের কথা তা সির পড়লে এটা পাবেন আর নবী মিউজিককে নিষেধ করেছেন এরকম অনেক সহি হাদিস আছে যদি আমাদের নবী মোহাম্মদামের হাদিসগুলো পড়ে দেখেন তাহলে এই ব্যাপারে কোনোরকম সন্দেহই থাকবে না আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর সাত হাদিস নম্বর পাঁচ আমাদের নবী বলেছেন যে আমার উম্মদের মধ্যে এমন অনেকেই থাকবে যারা জেনায় লিপ্ত থাকবে তার মানে ব্যভিচার অবৈধ যৌনাচার অনেকে রেশমের কাপড় পরবে মাদকদ্রব্য সেবন করবে এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ আমার উন্মতদের মধ্যে কিছু লোক তারা এমন কিছু করবে যেগুলো অবৈধ যেমন ব্যভিচার অবৈধ যৌনাচার রেশমের কাপড় পরা মাদকদ্রব্য নেয়া এবং বাদ্যযন্ত্র বাজাবে আর ভাববে এগুলো বৈধ এই হাদিস বলছে তারা কিছু কাজকে বৈধ মনে করবে আমরা জানি যে মাদকদ্রব্য হারাম আমরা ভালো করেই জানি যে ব্যবিচার করা হারাম যেহেতু এখানে মিউজিকের কথা কিছু নিষিদ্ধ জিনিসের সাথে উল্লেখ করা হয়েছে এখানে বাদ্যযন্ত্রের কথাও বলা হয়েছে এটাই নির্দেশ করে যে নবী এটাকেও নিষেধ করেছেন তবে কিছু লোক বলে এটা বৈধ আর এখনকার দিনে কিছু বিশেষজ্ঞ আছেন যারা বলেন যে ইসলাম ধর্মে বাদ্যযন্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তবে এই হাদিসটা পরিষ্কার বলছে যে বাদ্যযন্ত্র জিনিসটাই হচ্ছে হারাম আরও কিছু সহি হাদিস আছে যেখানে কিছু বাদ্যযন্ত্রের ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে বিশেষ করে ধপ তার মানে তাম্বুরি আমাদের নবী মোহাম্মদামের হাদিস পড়লে দেখবেন সহি বুখারি খণ্ড নম্বর পাঁচ হাদিস নাম্বার চার হাজার এক এখানে বলা হয়েছে যে মোহাম্মদ একদিন বিয়ে করার পরে বাইরে এসে কথা বলছিলেন সাহাবিগণের সাথে তখন ছোট ছোট দুটো মেয়ে ছিল এই ধব তার মানে তাম্বুরী আর তারা গানে গানে প্রশংসা করছে কিভাবে অমুকের বাবা জিহাদ করেছেন পর তারা নবীর প্রশংসা করতে লাগলো নবী বললেন আমার প্রশংসা করোনা আগে জায়গায় ছিল তাইগাঁও তার মানে নবী সাল্লা সাল্লাম তাদের এই বা ধপ বাজাতে নিষেধ করেননি এছাড়াও আরেকটা হাদিস আছে সে বুখারিতে খন্ড নম্বর দুই হাদিস নাম্বার নয়শো যে আমাদের নবী একদিন শুয়েছিলেন এই হাদিসের বর্ণনা দিয়েছেন হজরত আয়েশা রাজিয়াল তিনি বলেছেন যে দুটো ছোট মেয়ে তাম্বরিব ছিল আর গান গাচ্ছিল তখন হজরত আব্বাকর রাজে আল্লাহ হজরত আয়েশা রাজি আল্লাহনহার বাবা তিনি সেখানে এসে তাদের বললেন বন্ধ করো মহমসুল ইসলাম তখন ঘরে শুয়েছিলেন তিনি আব্বাকর রাজি আল্লাহানহকে বললেন গান গাক ওরা আজকের দিনটা তো ঈদের দিন ওরা গান গাক এছাড়া আরেকটা হাদিস আছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন হাজার ছয়শো সেখানে আমাদের নবী সাল্লা সাল্লাম বলেছেন যে একবার এক লোক নবীর কাছে এসে তাকে বলল আমি আল্লাহ সামান নামে শপথ করছি যদি আপনি জিতে ফিরে আসেন তাহলে আমি গান গাইব ধপ বাজাবো আমি তখন তাম্বরী বাজাবো নবী বললেন যদি শপথ করে থাকো তাহলে করবে যদি শপথ না করে থাকো তাহলে করবে না এই হাদিসটাও আমাদের বলছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আসলে হারাম শুধুমাত্র ধপ তার মানে বাদে নবী কখনো কখনো এটার অনুমতি দিয়েছেন ড জাকির আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি অনুষ্ঠানটা দর্শকদের জন্য উপকারী সবাই নতুন কিছু জানতে পেরেছেন আজকে আমাদের টপিক ছিল রোজার সময় যেগুলো সুপারিশ আর যেগুলো অনুৎসাহিত করা হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ ড জাকির জাজাকাল্লা হাইরান ভাই ও বোনেরা আমি আল্লাহ আল্লাহতাল্লার কাছে দোয়া করছি আপনারা সকলে যেন রোজার এই নিয়মগুলোর শিক্ষা গ্রহণ করে আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন আমিও আজকে ডাঃ জাকিরের কয়েকটা সুন্দর পরামর্শ গ্রহণ করেছি তাহলে আগামীকাল আমাদের আবারও দেখা হবে একই সময়ে আর সেদিন আলোচনার টপিক হবে সেহরি এবং ইফতার আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ qanitin faashi'ina qanitin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 আপনার আপনার করতে দিলে এক পাঁচ এক এক তিন দুই তিন শূন্য এক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 বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على النبي الأمين عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك وكرمنا